রুল্লাহ বিম প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তফসি জালালাইন থেকে সুরা আ আয়াত এক থেকে ২৪ পর্যন্ত আয়াত একসাথে তিন আয়াত একানব্বই বিরানব্বই তিরানব্বই তিনটা আয়াত এটা মদনী ও এবং আরো তিনটা আয়াতি ও ইহ কুলতা একশো ছেষট্টি আয় এখন আমাদের যে হিসেব আছে পুরানিকালীন সেখানে একশো পঁয়ষট্টি আয়াত হিসেবে প্রথম দিকে নাজিল হওয়া সুরা সে হিসেবে ইসলামের যে মৌলিক আকিদা তাওহিদ রেস এবং আকেরাত এই বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে তহিদ রেস আকের পাশাপাশি মক্কার কাফেরদের সংক্রান্ত অনেক শুভ হাতে রেজালা করা হয়েছে এবং মুসলমানদেরকে কষ্ট দিত মক্কার কাফেররা মুসলমানদেরকেও বেতাশাল্লি দেওয়া হয়েছে এবং মক্কার কাফেররা তারা তাদের যে সকল শিরকি আকিদা ছিল এগুলোর মধ্যে কিছু আকিদা ছিল আমের সাথে সংশ্লিষ্ট আম চতুর্শ পর্যন্ত বিসমুল্লাহ রহমান রাহিম এরকি আয়াত একদমই সহজ পিছনে বারবার গেছে কয়েকবার গেছে বিসমিল্লাহ রহমান فحال المراد الاعلام بذلك بسر كهف একদম প্রথম এবারে উচ্চারণ حال المراد الاعلام بذلك للايمان به او للثناء او هما শুধু iman আনা মাকসাদ না প্রশংসা করা না দোনোটা احتمال افيدها الثالث قاله الشيخ في এবং নতুন আন্দাজে খুব কমই পিছনে কথাগুলি বারবার বলতে হয় এটা হলো আল্লাহ করছেন এই উসলুভটা অতএব কেউ যদি তাও কথা এক কথা কি বারবার বলে তাহলে এটা এটা তার জন্য কোনো দোষ না বরং এটাই আসলে উস্লোভে কোরআনিটা মানে কোন একজন দায়ী থেকে এটা কামনা করা এটা ভুল যে তিনি প্রত্যেকবার নতুন নতুন কথা বলবেন বরং যেই কথাগুলো মোসাল্লাম সেই কথাগুলি বারবার বারবার বলবে এবং এটা কোরআনই উস্লুভ একজন দায়ী তিনি সবসময় নতুন কথা বলবে প্রত্যেকবারই নতুন কথা না এটা না বরং পুরন কথাগুলি বলবে আল্লাহ যদি নতুন কথা বলতে চাইতেন তাহলে বলতে পারতেনা হয়েছে কিন্তু নূরটাকে ওয়াহে আর নূরে বাতিনি রুহানি যদি ধরা হয় তাহলে ইসলাম আর জুলুমাতে জাহিরিয়া যদি ধরা হয় তাহলে হার সাই হার জেসেম যেটা জিল আছে জিলটাই তো হলো অন্ধকার যত জুল্লু জিল জিল্লুন হার জেসেমের জিল আছে ছায়া আছে আর সেই ছায়াটাই তো অন্ধকার অন্ধকারটা মূলত কি ছায়া না বস্তুর ছায়া না বস্তুর ছায়া মনে করি যে এখানে যদি পুরোটা অন্ধকার হয়ে যাবে দিনের বেলাই ভাব করে সূর্য আছে কিন্তু অন্ধকার হয়ে যাবে জানানা সবন কেন ছায়া ছায়া এটা ভিতরে এখানে আলোটা নাই প্রত্যেকটা জেসেমের ছায়া আছে আর সেই ছায়াটাই তো অন্ধকার ইসলাম সিরতাবেন একটাই এই হিসাবে জুলুমাত জমা করেন আর নুর ওয়াহিদিন এই যে আল্লাহ নূর সৃষ্টি করেছেন এবং আসমান সৃষ্টি করেছেন এগুলো এরপরে আল্লাহ একদম সহজ সহজ কথা দিয়ে বান্দাদেরকে ইমানের দিকে দাওয়াত দিচ্ছেন যেহেতু প্রথম দিকে এবং তোমাদের পুনরায় জীবিত করার জন্য আরেকটা মেয়াদ নির্ধারিত আছে بعد علمكم أنه إذ ابتدأ خلقكم ومن قدر على الإبتداء فهو على الإعادة أقدر وهو الله مستحب للعبادة في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ما تسرون وما تجهرون به بينكم يعلم ما تكسبون تعملون من خير وشر وما تأتيهم وما تاتيهم اي اهل مكه من زائده ايه من ايه ربك اقني عندر কাছে روبر রবের নিদর্শনাবলী থেকে যে কোন নিদর্শন إلا كانوا عنها معرضين যে কোন নিদর্শন আনেন যেটা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় بقددبوا بالحق بالقران لما جاءهم فسوف ياتيهم انباء عواقب ما كانوا به يستهزئون من العذاب তখন কি তারা দেখে না কাম খাবার اهلكنا من قبلهم من قرنين امه من الامم الماضية مكنناهم اعطيناهم مكانا في الارض بالقوة والسعه ذلك কি আমি জমি নে প্রতিষ্ঠা দিয়েছি শক্তি এবং প্রাচুর্য ما لم نمكن نعطي لكم જે যেরকম প্রতিষ্ঠা আমি তোমাদেরকে দেইনি আগে বলছিল আলাম يرাউ এখানে বলছিল যেরকম প্রতিষ্ঠা فيه ارتفاع عن الغيبة إلى الخطاب، وأرسلنا السماء، أي المطر عليهم مدرارة متتابعة، رتور بلشتيام تذرق البورشن كريتهم، وجعلنا الأنهار تجري من تحتهم، تحت مساكنهم، فأهلكناهم لذنوبهم، لتكذيبهم الأنبياء، وأنشأنا من بعدهم قرنا آخرين، রসুল যাদের পিছনে মেহনত করতেছে তাদের অবস্থা বলতেছে যে ওয়ালাউ নাজ আমি যদি তাদের আপনি যদি আপনার উপর লিখিত সেটাকে স্পর্শও করে বলছে এটা চেয়ে বেশি আবল না এর পর এদের অবস্থা এমন যে আসমানে কি কাগজ সহ এসে গেলে এরা মানবেন তার মানে দুনিয়াতে কিছু মানুষ এমন থাকবেই থাকবে যে এদের সাইফ ছাড়া এদের আমার কোন এলার্জি নাই একেবারে কোনো এলার্জি নাই সাইফ দ্বারাই একমাত্র তাদের এগাজ হবে তাহলে তারাও তাড়াতাড়ি যাবে শাস্তি কিছু কম হবে তাড়াতাড়ি আর অন্যান্য অনেক মানুষের পাপের বোঝাটাও তাদের কাঁধে আসবে তাড়াতাড়ি তাদেরকে ওই সাইফ দিয়ে এটা তাদের জন্য রহমত এবং যারা তাদের হাতে গুমরা হবে যাদের পাপের বোঝাটা আবার তাদের কাঁদে গিয়ে পড়বে ওই তারাও জাহার নাম থেকে বেঁচে যাবে এটা বলা হচ্ছে দেখো এগুলো তো আসলে এই বলতেছে এটা তো শুধু নবীর জমান কাফেরদের কথা বলতেছে না তার মানে কিছু মানুষ এমন আছে আল্লাহ বানাইছে সামনে আসতেছে আমি চাইলে তো সবাই আমি এখানে আমার উপরে তোমার কি অর্থ আল্লাহ যে কিছু মানুষ এমন থাকবে চলো এর বেশি আর তোমার কিছু করা দরকার কিছু মানুষ এমন থাকবে তারা বলে যে মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামের কাছে হেরেসটা কেন আসে না উনজিরা আলি মালাক ইউসফ্ হুক যে ফেরেসটা এসে তাজ করবে তো তাদের ধ্বংস করে দেয়া সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে যাবে অতএব আমি যে তাদের কথা দিচ্ছি না এটা তো তাদের উপরে অনেক বড় হেসান করতেছি আমরা এইভাবে কিভাবে পিঠা গুলো খেলাম ওরা তো ভাববে তাইনা এই উন্মতের উপরে তাহলে আমার রহমত না আগের এটা তো ছিলই না করতেছে না এই উন্মতের উপরে যে কিছু পিঠা খাবে আর বাকিরা তাদের কয়েকজন পিঠা পুটা খেলে বাকিরা হেদায়াত গ্রহণ করা চিন্তা করে এইটা বলতেছেন যদি আমি ফেরস্তা পাঠাতা আর তারা ইমার না আনতো খবর আছে আল্লাহ তাহলে তাদের পাঠান নাই তাদের দিয়ে ফেললে এরপরে আর শাস্তি আর শাস্তির জন্য কোন মানে থাকতো না তাদের একটা দাবি ছিল যে যে ব্যক্তিকে আমি তাদের কাছে পাঠাবো সেই ব্যক্তিটা যদি ফেরস্তা বানাতাম মানে নবী যদি ফেরেস্তা বানাতাম তারা দেখতে পারে কারণ মানুষের তো আর ফেরস্তা দেখতে পারবে না এটা একটা অসুবিধা আর কত অসুবিধা আছে না জিজ্ঞাসা করেন বলতো যে ফেরেস্তা যদি থাকতো তো তিনি বয়ান করতেছেন এখন একজন যদি এক নম্বর তোলে তাহলে দুই নম্বর তুললে ধরে বসায় যেত কিছু করে দেখা যেত কিছু দুর্গন্ধ আসতেছে অসুবিধা বাসার আলার মালাক এটা একটা অসুবিধা বলল যে ফেরেস্তা তো ফেরেস্তা শুরু তোমরা দেখতে পেত না তো সেখানে তোমাদের দেখার সুবিধার জন্য তো মানুষের আকৃতি বানাইতাম সেখানে তো তোমাদের এই ব্যাসায় তাহলে তো আমি তাদের জন্য ওই বিষয়টাকে সংশয়যুক্ত করে দিতাম যে বিষয়টা তারা নিজেদের উপর সংশয়যুক্ত করে ফেলেছে মানে তারা রজুল হওয়ার কারণে নিজেদের উপর রজুল নবী একসাথে জমা হয় কিভাবে আমি তো তারা এটাই বলতো রসুল্লা পূর্বে সব রসুলের সাথে মানে আপনার দাওয়াতটা এমন জিনিস নিয়ে তারা উপহাস করতো সে শাস্তি তাদের উপর এসেছে আপনার সঙ্গে যারা ইস্তেহাজা করছে তাদের উপরও শাস্তিটা আসবে ভিন্নানের নীনটা পরিবারে দিয়ে হতো এই কাজটা এখন হাত দিয়ে হবে এটা তাদের তাহিন খন্ডের প্রথম দিক দিয়ে মোকাদ্দাম খুব اهم একটা জিনিস ওটা তোমরা পালে পড়নি সিরাত মোস্তফা আছে না উলামা کرامের কাছে একটা মুআতবার একটা সিরাত মাজারিমানের মুআতবার একটা সিরাত তো ওটার দ্বিতীয় খন্ডে একটা প্রথম দিকে প্রায় 25 26 পৃষ্ঠার মধ্যে একটা মুকদ্দামা আছে খুব اهم ওটাকে সবাই নিয়েছেন যে এটা নিজের পক্ষ থেকে অনুগ্রহ হিসেবে কোমলতা দেখানো হয়েছে যে তাদেরকে ইমানের দিকে ডাকতেছে কারণে তাদেরকে এইভাবে নরম নরমভাবে দাওয়াত দিচ্ছে নরম ভাবে দাওয়াত দিচ্ছে লিউজা জি কুম বিআমালকুম লা রাইবা শাক্কা ফি আল্লাযিনা খাসিরু আনফুসাহুম যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে বিতা আলী বিহা লিল আযাব যারা নিজেদেরকে আযাবের সম্মুখীন করেছে এটা মুতাদাউন খবরটা হলো কাদারুহু বাহুম লা ইয়ামিনুন মুতাদা যেহেতু আল্লাজি আসছে মুতাজামমে মানে শব্দ এই যে না দিয়ে ওয়া লাহূ মা সাকানা হল ফিল লাইলি ওয়ান এবং দিনে যত কিছু করে সব কিছু আসলামা হমিনা সোহাদা সোহাদা وحشرنا في زمرة المصطفى قيل لي لا تكونن من المشركين أبن أماكي يتعب الله يتسجي أميجي نوم الشتيران تلفتناهين قل إني أخاف إن عصيت ربي في بعبادة غيره عذاب يوم عظيم هو يوم القيامة من يصرف عنه يومئب যদিও সেটা স্বাভাবিক নিয়মে খেলা Eastman mih ZAAiicycha, מקul ia qin humana sonaka avrock... When jest yopini traditionell ma frequenta�, eday to mih dier'sa, whose could you turn to God ho haushактер? Ok, just ambitious. Today Allah ma mythology. おお gotcha, shoud grill Iph 작��가 v だ Do and He is the world where salaries keep And then فلا كاشف رافع له إلا هو وإن يمسسك بخير كصحة وغنى فهو على كل شيء قدير ومنه مسك به ولا يقدر على رده عنك غيره وهو القاهر القادر الذي لا يعزه شيء مستعليا فوق عباده وهو الحكيم في خلقه الخبير ببواطنهم كوزواهرهم ونزل لما قالوا للنبي صلى الله عليه وسلم তারা তো আপনাকে তারা যদি আপনাকে স্বীকার করতো তাহলে আমরা অতটা বিরোধিতা আপনার করতাম না কিন্তু এখন যখন ওলামা একরাম বিরোধিতা করতেছে এখন এক্লাসের সাথে আপনার বিরোধিতা করে। তাই না আপনার দলিল নিয়ে আসেন আপনার নবী হয়ে থাকলে আমরা তো কিছু বুঝি না ওলাকে বলে দেন আল্লাহ কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী রূপে কে সবচেয়ে বড় সাক্ষী রূপে কে সবচেয়ে বড় শাহাদাতান এটা উলিল মুার তার মানে ছিল আসলে একদম শুরুতে তারা না বললে আপনি এটাই বলেন কারণ এটা ছাড়া তো কোন জবাবও নেই আর কোন কথা নাই বলতেছে না বলতে এটা দোকান নেই আল্লাহ আমার পক্ষে সাক্ষী এবং এই কোরআন যত দূর পর্যন্ত যাবে সবাইকে আমি ভয় দেখাই তার মানে সবার জন্য আমি একাই নাজির আমি একা নাজির মানে সবার কাছে আমার আগমনের খবর পৌঁছে গেলেই আমার নাজির হওয়াটা হয়ে যাবে থেকে কুমের উপরে আঠ আই বালা গাহুল ইংলি যত জনের কাছে কোরআন পশবে সবার জন্য আমি একা নদীর আর আমার একার আগমন সবার জন্য হুজার জন্য কাহি আئنকুম লা তাশহাদুন আন্না মা'আল্লাহি আলিহান উখরা তোমরা কি এই কথা সাক্ষী দিতে পারো যে আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে তোমরা কি সাক্ষী দিতে পারো ইসতিফামু ইনকারিন কুল লাহুম আপনি বলেন লা আশহাদু বিযালিক কুল ইননা মা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নি বারিউ ממ্মা তুশরিকুনা মা'হু মিনাল আসনাম এবার ওই যে ওরা যে উলামা দিছে উলামা کرام তো আপনারা انکار জানে যে আমি নবী শয়তানগুলো আমাকে অস্বীকার করে আল্লাহ আবনা আবনাহুম কেন বলছি পিছনে বলছিলাম না বাবা সন্তানকে একদম পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত জানে তাই না কিন্তু সন্তান তোর বাবাকে ওইভাবে জানে না একদম সন্তানের মতো জানে هم الذين خسروا أنفسهم ایر ای نجد در کے کتی براستکورے چھے منهم فهم لا يؤمنون ومن ای لا أحد اظلم ممن افتر على الله کذبا بنسبته الشريك إليه او قذب بآیاته القرآن انه اي شام لا يفلح الظالمون بذالك واذكر يوم نحشرهم جميعا ثم نقول للذين اشركوا توریخا این شركاؤكم তখন তাদের অজুহাত এই কথা বলা ছাড়া আর কিচ্ছু থাকবে না কুন্না মু আমাদের রব আমরা তো আসলে মুশ্রিক ছিলাম না এই কথাটা বলা ছাড়া তাদের আর কোনটা হবে কি মানে খবর যদি হয় তাহলে তখন তাদের একটাই কথা থাকবে মা আজেরাত বিল জাররি নাআতুন আর ওয়ান নাসবি নিদাউন মানে والله ربنا ما كنا مشরিকিন قال تعالى انظر يا محمد كيف كذبوا على انفسهم بنفي الشرك عنهم ওখানে গিয়ে ওই মিথ্যা على انفسهم بنفي الشرك عنهم وضل غابا عنهم ما كانوا يقدرون على الله تعالى من الشركاء واخِر دعوانا ان الحمد لله رب العالمين